পুনরায় কাফির হয়েছে ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে অতএব তারা বুঝে না আপনি যখন তাদেরকে দেখেন তখন তাদের দেহাবায়ব আপনার কাছে প্রীতিকর মনে হয় আর যদি তারা কথা বলে তবে আপনি তাদের কথা শুনেন তারা প্রাচীরে এ ঠেকানো কাঠ সদৃশ্য প্রত্যেক সুরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হন ধ্বংস করুন আল্লাহ তাদেরকে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 तर अल्ला रसुले सहरा आज व्यय करो ना परिणाम सर जा नवमंडल और भूमंडल्डार आल्ला मुनाफिकरा बोझे मदिनार प्रत्यवर्तन करी तब सेवश दुरबल के बहिष्कृत कर सकती तो आल्ला रसुल और मुमिन मुनाफिकराता जाने হে মোমিনগণ তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো। অন্যথায় সে বলবে হে আমার পালন কর্তা আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সৎকার করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম